সময় এসেছে এবার শপথ নেবা সময় এসেছে তোমাকে ডাকছে জাগো জাগোহে তরুণ জাগো জাগো জাগো হে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো সময় এসেছে এবার লিপ্ত শপথ নেবা সময় এসেছে এবার শপথ নেবা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা আদি ধ্বংস হচ্ছে ওদের থাবায় পড়ছে বিশ্ব জ্বলন্ত দাবানালে মানবতা আজ ধ্বংস হচ্ছে ওদের থাবায় পড়ছে বিশ্ব জ্বলন্ত দাবানাল সময় এসেছে এবার নবচেতনায়েরে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা শান্তি ফিরিয়ে আনতে ইমানে চেতনায় জাগো জাগো তরুণ জাগো জাগো জাগোহে তরুণ জাগো জাগো তরুণ তরুণ জাগো সময় এসেছে এবার শপথ নেবার সময় এসেছে তরুণ জাগো জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো হে তরুণ জাগো সিংহের জাতি মুসলিম আজ রয়েছে বন্দিশালায় মুক্তি পেতে যাচ্তে হবে মুক্তি পেতে হবে ঝেড়ে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা বিশ্বটাকে করতে শাসন চেতনায় জাগো জাগনীতর তোমাকে ডাকছে জাগো জাগো হে তরুণ জাগো জাগো জাগো হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো জাগোহে তরুণ জাগো জাগো জাগোহে তরুণ জাগো